আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয়েকটি প্রশ্ন আসছে সংক্ষেপে আমরা বলে দিয়ে শেষ করব মহতারাম দরোদে নারিয়া পড়া কি সম্মত কিনা নাড়িয়া মানে আগুন আগুন দরুদে নাড়িয়া মানে আগুনের দরুদ তো দরুদ আবার আগুন আর ঠান্ডা কি দরুদ তো দরুদে একটা এমাদত আল্লাহ বলছেন দায়িত্ব জমিলে আল্লাহ রসুল সাল্লাম আর কারো আবাদত বানানোর অধিকার কে আমা পর্যন্ত তাহলে দরুদ শিখাবেন কে আল্লাহ রসুল সাল্লাহ তিনি শিখে দিয়ে গেছেন এর বাহিরে এর বাহিরে যত দরুদ আছে বানানো দরদ যেগুলো আছে এগুলো সব ওই মাছের দরুদ আগুনের দরুদ দরুদে মাহি আছে দরুদে নাড়িয়া আছে তুনা টিনা আছে এরকম অনেক দরুদ আছে এগুলো সব মানুষের বানানো দরদ এগুলো পড়া শুননা সম্মত তো হবেই না যদি এগুলোর মাধ্যমে ফজিলত মনে করা হয় রাত হবে গুনা হবে অনেকে বলেন আপনারা টিভিতে যা বলেন তা ওয়াজার ময়দানে বলেন না আচ্ছা এটা তো অনেকে বলতে পারে অনেকে তো অনেক কিছুই বলতে পারে অনেকে তো আর কত কিছু কয় অনেকের কথা মূল বিষয় না মূল বিষয় না আমার আল্লাহ কি বলেন আমার রসুল কি বলেন আচ্ছা প্রেম করে পালিয়ে বিবাহ করলে নাকি সেটি জায়জ নয় এবং সেটা নাকি জেনা সামিল হয় এটির সমাধান কি প্রেম করবেন স্ত্রীর সাথে প্রেম আরেকজনের সাথে অন্য মেয়ের সাথে করতে যাবেন কেন অন্য মেয়ের সাথে প্রেম হয় না সেটা হয় জেনা হয় বেবিচার হয় অশ্লীলতা হয় করছেন অশ্লীলতা করছেন সেটা অভিভাবকের অনুমতি নেন নাই মেয়ের বাবার অলির অনুমতি নেন নাই অলির অনুমতি ছাড়া বিবাহ করলে নভিসাম বলছেন সেই বিবাহ বাতিল বাতিল বাতিল সেটা আপনার বিবাহ হয় নাই তা এখন বলে অনেক কিছু হয়ে গেছে গেছে এখন কি করবো এখন করার খালাস ভাবে তবা করতে হবে আর বিবাহটা টা দৌড়াই নিতে হবে অতীতে যেটা হয়েছে এটার জন্য আল্লাহর কাছে তবা আস্তে খুব করতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ সুবাহ তাহলে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। না বুকে হাত বা হাদিস এবং রাফল ইয়ে কি বুকে হাত বান্ধার যদি সহিদ না থাকতো তো আমাদের দেশের কোটি কোটি মহিলারা বুকে হাত বাঁধে তারা বুকে হাত বাঁধে কেন তাহলে তাদের এটা হাদিসে নাই তারা এটা ভুয়া আমল করে এটা তো যুগ যুগ ধরে আমল করে আসতেছে আসতেছে না তো যদি আমল এটা হাদিসে থাকে তাহলে সহিদে আছে অর্থাৎ পড়ে কিনা আগে দেখেন হাত কোথায় বান্ধে এটা মুখ্য বিষয় না কিন্তু আমাদের মারি ফেলছে শহীদ করে ফেলছে সেই সবাই মাসালা করে না যে মানুষ মারলে হয় না সোয়াব হয় কিছুদিন পরে একজন কাছে ইরাকের লোকেরা প্রশ্ন করতেছে যে মশা মারলে গুনা হয় কিনা তখন তিনি উত্তরে লিখছেন যে এলাকার লোকেরা রাসুলের মারি ফেলছে পঁচানব্বই ভাগ লোক নামাজ পড়ে না সেই দেশে প্রশ্ন করে হাত কোথায় বানবো হাত দিয়ে না না দেখেন নাই কত লক্ষ লক্ষ হাত বান্ধনা দেখছেন না হাত এরকম দেখছেন না কত মানুষ মক্কা মানে দেখবেন আফ্রিকার কত ভাইয়েরা হাত বান্ধে না হাত ছাড়িয়ে দেয় আমাদের দেশে ঝগড়া করে হাত এখানে বানবো না এখানে বান্ধব আর ওই দেশের লোকেরা একবার বান্ধেই না হাত ছাড়িয়ে রেখছে তো সুতরাং এই হাত বাঁধার মুখ্য বিষয় না আগে নামাজই হন কিভাবে সমাজের সব লোক নামাজই হিন্তা করুন হাত যেখানে বান্ধে বান্ধুক হাত একেবারে না বান্ধুক তাও নামাজ পড়ুক নামাজই হোক এইটাই আমাদেরকে চেষ্টা করতে হবে রাফলিয়া দিন মানে তো সবাই জানেন আট দিন না দশ দিন না এইগুলা কোনটাই সম্মত নয় এগুলা না করে ওই টাকাটা আল্লাহর আস্তে খরচ করে দিবেন। আর মাঝে মধানিকভাবে গরিব মিসকিন এটি বিধবা এদেরকে খাওয়াইবেন বেশি বেশি করে খাওয়ানো গুনার কাজ না খাওয়াইলে সোয়াব হয় খাওয়ানোটা সদাকা কিন্তু আমরা এটারে আনুষ্ঠানিকতার মধ্যে মৃত ব্যক্তিকে টার্গেট করে এটা না করলে সমাজের মানুষেরা এই বেড়ায় এত টাকা পয়সা রাখি গেছে পোলারা কি বহিল এক টাকাও খরচ করে না এই বাধ্য হয়ে অনেকে সমাজের মানুষের চাপে খানা জিয়া ভোগ করে লাখ লাখ টাকা খরচ করে তালে এটা সোহাবের উদ্দেশ্যে করে না এটা সামাজিকতার কারণে করে তারপরে আরো বিভিন্ন কারণের মধ্যে আছে তাদের জন্য যেহেতু করেন নাই নবিস্লামের মেরা মারা গেছে নবিস্লাম জীবিত থাকা অবস্থায় আরো কত সাহবাইকরা মারা গেছেন তাদের কারোর জন্য এরকম ব্যবস্থাপনা হয় নাই পরবর্তীতে সাহাবাহিক যারা গোষ্ঠ খাইতে পারতেছে না ডাক্তারে লিখে দিছে খবরদার গরুর গোষ্ঠ খাইবেন না আমরা এদেরকে হাত পা দরিয়ানি খাওয়ানোর চেষ্টা করি আর যারা গরুর গোষ্ঠ মাসে একবার খাইতে পারে না হেরা আসলে লাঠিলে দৌড়াই কি বলেন অথচ ওদেরকে আপনি যারা মাসে একবার কে আপনি এত হাত পায়ে ধরিয়ে দরকার থাকি কিন্তু আমরা দেখা যায় এইসব খানা জিয়া হতে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু যাদেরকে খাওয়ানোর দরকার হেদের খবর নাই এজন্য ওদেরকে ওই অসহায় খাওয়ান সোহানাকা আল্লাহামদিকা আসাদু আল্লাহ এটা হলো নেন্লাহ আস্তাব এই ওয়াজ যা আলোচনা হয়েছে যা গোড়া খাতা হইলে সবগুলোর জন্য এটা কাপ পারা হয়ে গেছে আসসালামালাইকুম বরহমতুল্লাহ বাক